Mm-hmm. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد فعن أنس رضي الله تعالى عنه قال كان أبو طلحة أكثر الأنصار بالمدينة ما لم نخل وكان أحب أمواله إليه بيرحا وكانت مستقبلة المسجد وكان رسول الله يدخلها ويشرب من ماء فيها طيب فلما نزلت هذه العاية لا تنالوا البر حتى تنفقوا مما تحبون قام أبو طلحة إلى رسول اللهم صلى وسلم فقال يا رسول الله ان الله تبارك وتعالى يقول لن تنال البر حتى تنفقوا مما تحبون وان احب ما لي الي برحا وانها تعالى ارجو البر وذخرها عند الله تعالى فضعها يا الله حيث اراك الله فقال رسول الله صلى الله عليه وسلم رابح, رابح وقد سمعت ما قلت واني ارى ان تجعلها في الاقرب فقال ابو فقال ابو طلحه মহবুত রিবি প্রিয় দর্শক শ্রোতা বাই উনরা অনেক সময় আমরা শতকা খেরাত করি কিন্তু সৎ কা করার ক্ষেত্রেও অনেক সময় আমরা রাজনৈতিক পলিসিটাই ব্যবহার করতে চেষ্টা করি সেটা হচ্ছে যাকে দিলে বেশি সুনাম পাওয়া যাবে বেশি লিকচার পাড়বে তাদেরকে দেওয়ার চেষ্টা করি কিন্তু অনেক সময় নিজের নিকটাত্মীয়দেরকে একটু দূরে সরিয়ে দিই তাদেরকে সৎ কা দেওয়ার চেষ্টা করি না বরং এই হেতু সেই হেতু বলে তাদেরকে দূরে রাখার চেষ্টা করি কিন্তু আমার জানা দরকার অবশ্যই যে কাকে দিলে আমি বেশি শখটা হ্যাঁ আপনি পেয়ে যাব সেটা আমাদের জানা দরকার যে আমার आत्मीयद गरीब है सत्ता दिले बो ना कि दूर के सत्का दी बसा से जानते शरियत बोले निजे নিকটাত্মীয় যদি কোনো গরিব থাকে তাকে সৎকা দিলে আপনি বেশি সব পাবেন দূরের কাউকে দেওয়ার চাইতে দেওয়ার ক্ষেত্রে নিজের নিকটতম যদি আত্মীয় সজন থাকে গরিব তাদেরকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে সেটাই আমাদের খেয়াল করা উচিত সেটাই মধ্যে আপনার উল্লেখ করা হয়েছে হজরত আবু তালহার ঘটনা বলা হচ্ছে যে তিনি ছিলেন মদিনার মধ্যে সবচাইতে বেশি সম্পদের অধিকারী তার খেজুরের বাগান ছিল এবং তার সবচাইতে আপনার বেশি পছন্দনীয় যে সম্পদটুকু ছিল সেটা হচ্ছে কুয়া এলাকা সেটা হচ্ছে আপনার খেজুর বাগানবাড়ি হম এবং সেইখানে আপনার পানিরও ব্যবস্থা আছে এবং সেটা মুর্জিদ নবীর সম্মুখবর্তী অবস্থানে ছিল রসুল আকরম সেখানে যেতেন প্রবেশ করতেন সেখানে সুমিষ্ট পানি পান করতেন যখন আল্লাহ জানু সুরা আল ইমরানব্বী আয়াত নাজিল করেন জেলান্তানব রাহাত যে তোমরা কখনো কল্যাণে নাগাল পাবে না পর্যন্ত নিজের পছন্দ নিয়ে জিনিসকে সৎকা না করবে তখন আবুতাল হার্দ ইল্লা রসুলের কাছে এবং বললেন হি আল্লাহ রসুল যা আল্লাহ कल्याण नागाल पाना जत सम्पदानी चाची आल्ला सत्कार दिल्ली चाची एटार कल्याण स्टोक रखते चाची आल्लर का स्टोक यार परिवर्तन आल्ला जानको जानना दिए दे ते रसुल কাকে দিবেন সেটা আপনার ব্যাপার আপনি সঠিক জায়গায় দিয়ে দিবেন তখন সুর আক্রম ইসলাম বললেন বাহেন দিকে মারুন রা বে বলে ধন্যবাদ তোমার কপাল তো খুবই ভালো এটা খুব লাভজনক সম্পদ যে এটা দিয়ে অনেক লাভ নিতে পারছ হম বলার পরে হ্যাঁ বললেন যে আমি তো শুনলাম তুমি যা বললে যে আমি যেখানে চাই সেখানে যেন বন্টন করে দেই কিন্তু আমার হ্যাঁ যেটা সিদ্ধান্ত সেটা হলো যে আমার মনে হয় হচ্ছে যে তুমি যদি নিজের নিকটার্থীদের মাঝে সেই বাগানটুকু যদি বন্টন করে দিতে পারো সেটা তোমার জন্য অনেক হ্যাঁ ভালো হবে তখন হজরত আবুতাল হা বললেন অবশ্যই আমি সেটা করব তখন আবুত্তাল হা গিয়ে তারা আত্মীয় স্বজন এবং তার যে চাষাতো ভাইরা আছে এদের মধ্যে বন্টন করে দিলেন তেমনি ভাবে হজরতনা রদি আল্লাহা থেকে এরকম একটি ঘটনা ঘটেছে তিনি বলেন যে এক সময় তিনি নিজের যে ছিল সেটাকে স্বাধীন করে দেন এবং তিনি এই ক্ষেত্রে রসুলের সাথে আগে পরামর্শ করেননি বরং নিজের খেয়াল আসছে যে আমি নিজের বাঁধিকে স্বাধীন করে দেব তখন স্বাধীন করে দিল কিন্তু তারপরে যখন হজরত মাইমুনা তো রসুল স্ত্রী যখন তার দিন এসেছে রসুল আক্রমস যেই দিন তার কাছে থাকবেন সেই দিন রসুল তার কাছে আসার পর তিনি বললেন বল যে আপনি কি জানেন যে আমি তো ইতিমধ্যে আমার সেই বাঁধিকে আমি স্বাধীন করে দিয়েছি তখন রসুল বললেন তুমি কি আসলে করে ফেলেছ বলে আমি তো করে ফেলেছি তখন বললেন হম যে আমা ইনাকে আহ কে কানা আহরিক বলে যে তুমি যদি তোমার এই বাঁদিকে যদি তোমার মামাদেরকে দিয়ে দিতে তাহলে এটা তোমার জন্য অনেক ভালো অগ্রাধিকার রসুল হবে। কারণ যদি আপনি নিজের নিকট আত্মীয় অগ্রাধিকার না দেন তাহলে অন্য কেউ কি আপনার আত্মীয়কে অগ্রাধিকার দিতে আসবে না সেটা তো নয় বরং আপনার উপর তাদের অধিকার বেশি এই কারণে তাদেরকে আপনাকে অগ্রাধিকার দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে নিজের নিকট আত্মীয়দেরকে সদকা খেরাত করার তৌফিক দেন ওসলিল্লাহ নবীন